জিনদের কাহিনী নিয়ে এই সুরা এই জন্য এই নাম হচ্ছে সুরা আল জিন এবং এই সুরা শুরু হয়েছে মক্কাতে নাজির হয়েছিল যেখানে রসুল্লাহ কাছে জিনরা এসেছিল তালাশ করতে করতে কোথায় কি পৃথিবীতে মনে হয় তারা পেয়ে গেল যে আল্লাহ নবী একজন এসেছেন তিনি কোরআন পড়ছেন তাদের কাছে এটা একটা নতুন বিষয় ছিল এবং তারা অনেকে শুনলেন কোরআন তালাওয়াত এবং অনেকে ইসলাম কবুল করে ফেললেন আবার অনেকে ইসলাম কবুল করল না তারা গুমরাহী রাস্তায় গেল সেই ঘটনা এখানে আছে জানতেন না জেনারা এসেছে শুনে গেছে এই ঘটনা কয়েকটি ঘটনা ঘটছে একবার জেনারা এসেছে দলবল সহকারে ওনার সঙ্গে করমতলা শুনেছে আলাপ আলোচনা করেছে ওনাকে দাওয়াতো করেছে তারা দাওয়াত কবুল করেছে উনি তাদের এলাকায় গিয়েছেন দাওয়াত দিয়ে এসেছেন সেটা আরেক ঘটনা কিন্তু এই ঘটনা প্রথম মক্কাতে ঘটে যেখানে তখন তারা ওনার সঙ্গে সরাসরি কথাবার্তা বলেনি তারা আসছে খোঁজ করতে করতে কেমনি তারা খোঁজ করতে আসলো তার কাহিনী একটু বলে আসছে তো বলা হচ্ছে যে আপনি বলুন আমাকে ওহি করে বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে একদল জিন এসে শুনলো কোরআন তালাওয়াত ফলু ইন্না সামে করা বলা বলি করলো আর নিজেদের কাউমের ভিতরে গিয়েও তারা আলোচনা করলো যে ইন্না সামে আজাবা, এক অদ্ভুত কোরআন আমরা শুনতে পেলাম এক অদ্ভুত কোরআনের তেলাওয়াত শুনতে পেলাম এরকম মেসেজ আর কোন সময় আমরা পাইনি সাংঘাতিক এক বিষয় তাদের কাছে মনে হয়েছে যে এটা তো দারুণ বিষয় এই অদ্ভুত বলতে এটা খারাপ কিছু না ভালো সেন্স দারুন এই কথা দিচ্ছে যে এক আজব কোরআন আমরা শুনতে পেয়েছি দারুন এক বক্তব্য এসেছে এবং এই কোরআন মানুষকে শুধু সৎ পথের সন্ধান দেয় তারা নিজেরা বলছে ভালো রাস্তা ছাড়া মানুষকে একদম সরল সঠিক পথের সন্ধান দেয় এই মেসেজ তারা তাদের জাতির কাছে দিল যে আমরা শুনলাম এত সুন্দর কথা সৎ পথের দিকে দেখিয়ে দিচ্ছে সেরাতুল মুস্তাকিমের দিকে নিয়ে আসছে আমরা শুনিয়ার দেরি করিনি ফেলেছি আর আমরা আল্লাহ করব না আল্লাহ সঙ্গে কাউকে শরিক বানাবো না কত জঘন্য অন্যায় করেছি আমরা আল্লাহ যিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা খালেক সে আল্লাহর সঙ্গে আমরা কত মাবুদ যোগ করে দিয়েছি কত মূর্তি বানিয়ে ফেলেছি তাদের কাছে আমরা ইবাদত করেছি কি অন্যায় করেছি এখন থেকে আর কোনদিন আমরা সেরে করবো না ইমান্তা আর আসে আল্লাহ রব আলিন যিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তিনি কত মহান রব জাদুরবিনা তিনি হচ্ছেন অনেক উঁচু অনেক শানদার আমরা সে আল্লাহ সম্পর্কে কি উল্টা পাল্টা কনসেপ্ট ধারণ করেছি এতদিন দেখেন আল্লাহ তালা সম্পর্কে কিন্তু হিন্দুদেরও কিছু ধারণা আছে আছে না তারা কিছু বিশ্বাস করে আল্লাহ সম্পর্কে তো আল্লাহ তালার নাম তারা কি দিয়েছে ঈশ্বর দিয়েছে তো ঈশ্বর হলো মানে তাদের তারা ঈশ্বর বলতে যেটা বুঝায় যদিও এর ভিতরে কিছু কনসেপ্ট এর আছে আসে কি বোঝায় আর এগুলো সালা তারা এবার করে দুর্গা কালী আর কি কি আছে অনেক কিছু আছে তার কোন গণে পরিশ্বাস করা যাবে না তো ঈশ্বরও আছে তো তারা মনে করে ঈশ্বর খুব বেশি পাওয়ারফুল ঠিক তবে ওনার অনেক অ্যাসিস্ট্যান্ট গডস আছে অ্যাসিস্ট্যান্ট মাহবুদ আছে আল্লা আসেন সৃষ্টি কর্তা কিছু জিজ্ঞেস করেন আকাশ জমিনের স্রষ্টা কে কে সৃষ্টি করেছে তারা সবাই বলবে কে আল্লাহ একটাও বলে না লাত মানাত ওজা সবল এরা সৃষ্টি করেছে আমরা ধারণা করেছি কোনো মাহবুদ বৃষ্টি দেয় কোনো মাবুদের কাছে চাইলে ছেলে মেয়ে পাওয়া যায় কোন মাজারে হাদিয়া দিলেও ছেলে মেয়ে পাওয়া যায় নাজবিল্লাহ দেখেন ওই কনসেপ্ট মোসাম্মদের মধ্যে চলে আসছে না হ্যাঁ হ্যাঁ শুধু হিন্দুদের মধ্যে নয় শুধু মক্কার করে তাহলে বিশ্বাস করে তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে তা আল্লাহকে মনে করে মাজারের উপরে আল্লাহ জায়গাতে মাজারেও বেশ কিছু আছে অনেক কিছু আছে মাজারের মধ্যে তাহলে দেখুন তো এবার এবার হিন্দু মুসলিম ক্ষমতা আছে বলে বিশ্বাস করে কিন্তু একই কাতারে পড়ে গেল জিন্তাই ছিল তারা বিশ্বাস করত যে আল্লাহ তালা অনেক বড় কিছু তিনি তার আন্দারে অনেক বিভিন্ন মাহবুদকে তিনি ক্ষমতা ভাগ করে দিয়েছেন অথবা আমাদের জন্য আমরা তাদেরকে এবার করলে তারা খুশি হয়ে আমাদের পক্ষে আল্লাহর সুপারিশ করে ঠিক আছে এইভাবে এক সূত্রে গাথা তো জিনডা বললো যে আল্লাহ তালা সম্পর্কে আমরা সাংঘাতিক একটা রং কনসেপ্টে ছিলাম ও আন্না হাত দুরব্ব না আমাদের অনেক অসীম ক্ষমতার ওদিকে সমস্ত ক্ষমতা আল্লাহ কোন সঙ্গী সাথী সঙ্গিনী নাই তার কোন ছেলে মেয়ে নাই তার কোন ফ্যামিলি নাই গড এর সঙ্গে গডেশ নাই মাহ সঙ্গে কোনো মাবুদের বুধের নাই তিনি ইউনিক তার অস্তিত্ব তার জাত কোন জোড়া লাগে না কোনো আল্লাহ পরিচয় এতদিন আমরা আল্লাহ তালা সম্পর্কে কি ধারণা করেছিলাম সব ধারণা করেছিলাম তারা কথা আলোচনা করতেছে তাদের ইসলামের বক্তব্য রাখছে তারা আমাদের মধ্যে যারা বেওকুফ আমাদের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির লোক এই লোকগুলো আল্লাহ তালা সম্পর্কে কত মিথ্যা আজে বাজে কথা যোগ করেছে আল্লাহ এই এই আছে সেই আছে কেউ আল্লাহ ছেলে বানিয়েছে কেউ আল্লাহ মে বানিয়েছে কেউ আল্লাহ সঙ্গিনী বানিয়েছে কেউ আল্লাহর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট মাহবুদ বানিয়েছে কত কিছু মিথ্যা কথা সব যারা যারা এই সমস্ত কথা বলে আল্লাহ শরীর আছে এই সমস্ত সব অন্যায় মন গড়া কথা বাতিল কথা মিথ্যা কথা বাতিল কথাই মক্কার কাফেররা তাল বিয়ে পড়তো লাভবাইকা আল্লাহ লাভবাইকা লাভবাই কালা কালাকা এর দুর ঠিক আপনি দেখছেন যেগুলাকে আপনি শরিক হিসাবে ঘোষণা করেছেন সেগুলা ছাড়া আপনার আর কোন শরিক নাই আসুন কি কায়দা করে শরীর করেছে তো এরকম আমাদের মধ্যে কিছু লোক তারা অন্যায় কথা জুড়ে দিয়েছে আল্লাহ তালা সম্পর্কে আল্লাহ কিছু শরিক আছে সব না কিছু আছে যেগুলো আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছেন তিনি কিছু ক্ষমতা ভাগ করে দিয়েছেন আমরা কখনো ধারণা করতে পারিনি যে ইনসান এবং জিন মানুষ এবং জিন আল্লাহ তালা সম্রাট এত বড় বড় মিথ্যা কথা তৈরি করে ফেলবে এই যে সবগুলো মিথ্যা আল্লাহর সঙ্গে এরকম মিথ্যা শরিক জোগাড় করে ফেলবে আমরা তো কোনোদিন কল্পনাই করি নাই আমরা মনে করছি এইগুলো ঠিকই বোধ আল্লাহ শরিক হবে এখন বুঝলাম যে না এগুলো সব অন্যায়ভাবে যোগ করা হয়েছে জিন ইনসান বাড়াবাড়ি করতে করতে আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করতে পারে এটা আমরা কল্পনাই করি না আরো সমস্যা হয়ে গেছে কি জিনরা বলতেছে যে আমাদের মধ্যে আহ মানুষদের মধ্যে বেশ কিছু লোক আছে তারা মাঝে মধ্যে জিনদের কাছে সাহায্য চায় আশ্রয় চাই সেই কারণে জিনদের স্পর্ধা আরো বেড়ে গেছে এবং তাদের মানুষকে কষ্ট দেওয়ার প্রবণতা আরো বেড়ে গেছে মানুষকে তারা আরো আজাদ দেওয়া শুরু করে দিয়েছে মানুষ যদি জিনের কাছে সাহায্য না চাইতো তাহলে জিনদের এত সাহস হতো না বরঞ্চ জিনরা মানুষকে ভয় করে এখন উল্টো হয়ে গেছে মানুষ জিনকে ভয় করা শুরু করছে তুমি আমার বাঁচাও আরব দেশের কথা বলেন আরবদের অভ্যাস ছিল তারা যখন কোন জায়গায় বসবাস করত রাত্রি যাপন করত কোন জায়গায় তারা মানে কাফেলা নিয়ে যেত রাত্র হয়ে গেলে সেখানে তারা রাত্রি অবস্থান করতে হয় তখন তারা কি করতো তারা জানত যে এই সমস্ত জায়গায় জিন থাকে যেখানে মানুষ থাকে না এখন তারা যদি রাত্রে আমাদেরকে উৎপাত করে তখন তারা জিনদের কাছে দরখাস্ত দিত যে আমাদেরকে কষ্ট দিও না আমাদেরকে প্লিজ একটু প্রোটেকশন দিও এই কথা শোনার পরে জিনাররা করল দেখালে আমাদেরকে ভয় করে তার বেশি করে ভয় দেখায় আরো বেশি করে ভয় দেখায় কিছু ভেস কি দেখাই দেয় দেয় তাহলে বেশি করে আমাদেরকে ডাকবে এক্সরে দেয় তা আমাদের কাছে আরো বেশি করে দরখাস্ত দিবে হtta baqaw asadd minhum khafatan wa akthar taawudan bihim tahun tara mane kono je amaderke beshi bhoy korbe beshi asray chaibe amader ibadat kara shuru kore debe bhalo hoyse oderkhe aro beshi kore bhoy dekhai imam যাপন করতে হতো রাত্রি কোন জায়গা শুলে এখন চিন্তা করে কোন সময় এসে জিনটিন হামলা করে তাকে অস্থির করে ফেলে তখন বলে দোয়া করতো সে জিনদের কাছে দোয়া করত সাহায্য চাইতো কিভাবে বলতো এই এলাকার কাছে না কষ্ট দিবেন না আমার সঙ্গে মানুষ আছে বাচ্চা কাচ্চা ফ্যামিলি আছে এদের কাউকে ডিস্টার্ব করবেন না আমার সঙ্গে যে গরু ছাগল অথবা কিছু আছে প্লিজ এগুলা গায়ে হাত দিবেন না আমাদেরকে একটু প্রোটেকশন দেন এখন যখন এগুলো বলতো ফাইজা তে রাত্রে বেলা কিছু একটা কালো সুরো ধরে এসে সাংঘাতিকভাবে ভয় দেখাই দাও তো এগুলো চিৎকার করে হাউমাউ করে আর জিনের কাছে তো এই দোয়া করলে জিন আরো সুযোগ পায় উল্টা দোয়া করছে তার কাছে সাহায্য চেয়েছে আমাদের দেশে একটা কথা বলে যে এক লোক বাঁশের সাঁকো পার হয়ে যাচ্ছে খালের উপরে বাঁশ দিয়ে সাঁকো বানাইতো তাই না পার হচ্ছে, এক লোক সে গেছে পিছন দিক থেকে আরেক পাগল আসছে এই সেও সাঁকোতে উঠবে এখন পাগল তো কোনটা করে বসে আল্লাহ জানে পাগল এতে মাথা ঠিক নাই কোনটা দিয়ে খেলাধুলা শুরু করে দেয় এখন দুর্বল সাঁকো বাঁশের মধ্যে উঠছে এখন সেই পাগল যদি সাঁকো ধরে ঝাঁকা দেয় তাহলে তো পড়ে যাবে এখন ভয় লাগে উঠছে কয় এই শোন সাঁকো ধরে ঝাঁকা দিস না দিস না সে কে ভালোই তো মনে করল আমি তো খেয়াল করি নাই ভালো করে শুরু করছে এখন যিনি কাছে কেউ সাহায্য চাইলে কয়েক ভালোই মনে করে করিস তোমার ভালো করেই দেখাবো এবার তো তাদের আরো স্পর্ধা বেড়ে যায় ও মানুষটা আমাদেরকে ভয় করে আমরা তো মানুষ থেকে এক ডিগ্রি আপ আসি দেখা যায় জিন মানুষকে দেখে আসলে ভয় পায় যেখানে মানুষ থাকে সেখানে জিন থাকতে চায় না সহজে এটাই ছিল জিনা মানুষ যেভাবে জিন দেখলে ভয় পায় জিনও কিন্তু মানুষ দেখলে ভয় পায় ফ্যান হারাবাল জিন এই জন্য ওয়াদি কোনো প্রান্তরে কোন ভালিতে মানুষ যখন বসবাস শুরু করে দেয় ওই সমস্ত অনাবাদী এলাকায় কিন্তু আগে জিন থাকত যখন মানুষ গিয়ে সেখানে বসবাস শুরু করে তারা বল যে আর হবে না চলো মানুষ এসে গেছে ডিস্টার্ব হবে আমাদের তারা আরো জঙ্গলের দিকে যায় ওই জায়গা ছেড়ে দিয়ে মানুষের জন্য তারা চলে যায় মানুষ যখন কোন এলাকায় বসবাস করার জন্য লোকালয় গড়ে তুলে কোন শহর যায় কারণ তারা মানুষ থাকলে তাদের অসুবিধা হবে এবং আল্লাহ যেখানে বসবাস করে সেই জায়গাতে বসবাস করবে না এটাই তারা ফলো করে আসছিল কিন্তু যখন দেখা যায় না যখন মানুষ গিয়ে বলে যে আমরা এখন তারা আর মানুষকে দেখি এমন ভয় করে না এখন তারা মানুষের বিরুদ্ধে বসবাস করতে চায় ভিতরেই বসবাস করতে চায় আর কি করে ফুহম বিল খাইল বিল খাইল জুনু বিল খাবল জুন তখন মানুষের ভিতরে বসবাস করে মানুষকে তারা ডিস্টার্ব করে মানুষের মধ্যে তারা মানুষের ঘরে ঢুকে খানা খাইতে চায় বিষমেলা পরে ঘরে না ঢুকলে জিন ঢুকে যায় আর একটা ঢুকে না অনেকগুলো ঢুকে আর বলে যে বস ঢুকার জায়গা তো পেয়ে গেছি বিষ্মেলা পরে নাই তারপরে খাইতে বসে বিশ পড়ে নাই আর বিষ মেলা আল্লাহ কারণ বাচ্চা কাচ্চার মধ্যে তার তাসি ঢুকানোর জন্য তাহলে সকল জায়গায় বিষমেলা না পড়লে মানুষের সঙ্গে কি করে শেয়ার করে মানুষের সঙ্গে শেয়ার করে এইভাবে করে তারা তখন চান্স নিয়ে নেয় এখন তারা মানুষকে দেখলে ভয় পায় না তবে যদি এখনো মানুষ দিনদার হয় আল্লাহর জিকের করে নামাজি হয় কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক রাখে তেলাওয়াত করে আজান দেয় জামাত হয় নামাজ পড়ে ওইগুলোকে দেখলে এখনো জিনরা ভয় পাবে আর যারা এগুলা করবে না তাদের সঙ্গে বসবাস করতে ওদের খুব ভালোই লাগবে এরপরে জিনডা আরো কথা বলছে হে জিন তোমরা যেভাবে মনে করেছ যে আল্লাহ তালাবাদা করে নবীর পাঠান না মানুষকে হৃদায়ত করার জন্য যা আর খুশি সেরে যে প্রকারে করবে গুনা খাতা যে তরিকায় জীবন চালাবে আর ওরা মদ খেতো জেনা করতো তারপরে আপনার নিজের মেয়ে মেয়েকে জানতো কবর দিত কত রকমের না আমরাও ধারণা করেছি যে আল্লাহ আর কাউকে পাঠাবেন না যার জানে খুশি দুনিয়াতে চলো এরকমই আমরা মনে করেছিলাম যে আল্লাহ তালা দুনিয়াকে ছেড়ে দিয়েছেন আর কিছু হবে না কিন্তু আমরা একটা চেঞ্জ লক্ষ্য করলাম দুনিয়ার মধ্যে ফরাত করে জিনরা তারা নিজেরা নিজেদের কমের মধ্যে আলোচনা করছে সেই কাহিনী আল্লাহ আমাদের কাছে বর্ণনা করছেন আমরা আকাশের দিকে উঠার চেষ্টা করে যখন দেখলাম জিন্না আর তো বেশি উপরের দিকে উঠা যায় না কন্ট্রোল হয়ে গেছে দেখতে পাচ্ছি আকাশ পথ ভর্তি হয়ে গেছে অনেক সিকিউরিটি গার্ড বসানো হয়েছে অসহা এবং কেউ উপরের দিকে যেতে চাইলে তাকে আগুনের সলাকা দিয়ে মারা হয় উপরের দিকে আর উঠতে দেওয়া হয় না তাহলে জেনেরা উপরের দিকে উঠার চেষ্টা করে কেন উঠতে চেষ্টা করে এই সিদ্ধান্ত করো অমুক জায়গায় এটা করতে হবে কার্যকরী খবর হয় পৃথিবীর ব্যাপারে আল্লাহ তালা বড় কোন ঘটনা ঘটাবেন এগুলো আল্লাহ তালা যখন বলেন তারাইগুলো ঘটনাগুলোকে শুনে গণকদের কাছে এবং সেগুলো বিশ্বাস করে মানুষ তাদের কাছে এখন আমরা তখন ওই কিছু কথা শুনতে উপরে যাই দেখিতে উঠতে পারি না একটু বেশি গেলে আগুনের শলাকা দিয়ে আমাদেরকে মারার চেষ্টা করা হয় কেউ এখন চুরি করে কথা শুনতে গেলেই সে আগুনের তার গায়ে পড়ছে দেখতে পাবে এখন আর এত সহজ না আগুনের দিয়ে এরকম সিকিউরিটি গার্ড দেওয়া হচ্ছে আমরা জানি না ব্যাপারটা কি ঘটছে যে মানুষের জন্য কোন খারাপ হচ্ছে, নাকি তাদের জন্য ভালো কোন মঙ্গলের হতে যাচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কিছু বলতে ঘটতেছে পৃথিবীতে কেন আমাদেরকে আর খবরটা চুরি করতে দেওয়া হয় না ব্যাপার কি বলা হচ্ছে আশারুন উরিদা বিমান ফিল আরদ জমিনের মধ্যে যারা আছে তাদের ব্যাপারে কোনো খারাপ ফায়সলা করা হচ্ছে কিনা আম অথবা আরাদা আরাহীম রববহুম রসাদা নাকি তাদের রব তাদের ব্যাপারে ভালো কল্যাণকর হেদায়েতের ভালো কোন ফয়সলা করতেছেন দেখেন ভালো ফয়সালা রবে করতেছেন আর তাদের ব্যাপারে খারাপ ফয়সালা হচ্ছে কিনা তাদের ব্যাপারে তাদের রব কোন খারাপ ফয়সলা করতেছেন এটা বলা হয় নাই খেয়াল করেছেন যে ফয়সালা দুইটা খারাপ ফয়সালা বলা হচ্ছে আর ভালো করতেছেন। আমরা তো জানি দুনিয়ার ভালো মধ্যে সব ফয়সলা কার পক্ষ থেকে হয় আল্লাহ তালার পক্ষ থেকে হয় কিন্তু এখানে একটা আদব শিখলাম আমরা এবং আরেকটা হাদিসের ব্যাখ্যা করছে একটা দোয়া আছে আল্লাহ সমস্ত একটা দোয়া আল্লাহ লিঙ্ক করা ঠিক নয় কারণ আল্লাহ কারোর জন্য কোন খারাপ কিছু চান না আল্লাহ তালা সবার জন্য কি চান ভালো চান কিন্তু মানুষের অপকর্ম তার অমঙ্গল ডেকে নিয়ে আসে তার ধ্বংস ডেকে নিয়ে আসে এই জন্য অমঙ্গলের জন্য দায়ী কে মানুষ অমঙ্গলের জন্য আল্লাহ কে দায়ী করা যাবে না এই জিনিসটাকে দূরে রাখার জন্য ব্যবহার করা হয়েছে। যে খারাপ আল্লাহ করা যায় না এই জন্য কেউ যদি কোন মুসিবতে পড়েন এ কথাও বলবেন না যে আল্লাহ তাহলে আমাকে শাস্তি দিতে চাইছেন না হজবিল্লাহ বলবেন যে আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন হয়তো আমার গুণা মাফ করে দেবেন ও শিলায় পজিটিভ হলো না এটা আর যদি আল্লাহ আমার শাস্তি দিতে আপনি আল্লাহর আজাবের কথা বলতে আল্লাহ আপনাকে আজাদ দিচ্ছেন সেটা আপনি সেভাবে নিচ্ছেন এটা নেগেটিভ হয়ে গেল হবে যাই হোক তো তারা বলতেছে যে মানুষের ভালো হবে না মন্দ হবে কোনটা ঘুরতে যাচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ কি করা যায় তাহলে খোঁজ নেওয়া দরকার এখন তারা চিন্তা করছে যে এই প্রকশন দিয়ে আমাদের থেকে খবরটাকে গোপন রাখা হচ্ছে কি খবর দেখি তারা পৃথিবীর পূর্ব পশ্চিম উভয় দিকে কোন জায়গায় কি ম্যাটার আছে কোন জিনিসকে এভাবে পাহারা দেওয়া হচ্ছে দেখো তো ফসুল দেখতে পেলে ঘুরতে ঘুরতে মক্কার দিকে তারা আসছিল রসুল তার সঙ্গী সাথীদের নিয়ে আসমান থেকে এবং এই নবীকে প্রটেকশনের জন্য এই ধরনের সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে তাদের অনেকে তখন ইমান কবল করে ফেললো তারা ইমান কবুলকিবাস তারা বলছে যখন তারা দেখলো এইরকম প্রটেকশন এবং কেউ দিকে উঠলে শালাকা নিক্ষেপ করা হয় জিন ইনসান সবাই এটা নিয়ে খুব হয়ে পড়লো পৃথিবীর কোন কান্ড ঘুরতে যাচ্ছে আসলো কারণ অনেকে মনে করে সে হলো তাদের মা কারণ সে তো তারা তো মরে কিছুদিন পরে পরে মানে প্রত্যেক জেনারেশন কিন্তু সে তো আর মরে না সে মরবে আমাদের সময় তার আগে পদে মরবে না কাজে যখন এতদিন বেঁচে আসে কি হচ্ছে পৃথিবীতে এ তুনি মিন করলে আরো সেই বললো এ তুনি মিন করলে আরো দিন বিন আসুন মুহা সে বলে এক কাজ করো তোমরা সারা দুনিয়া ছড়িয়ে পড়ো প্রত্যেক জায়গা থেকে এক একমুট করে মাটি নিয়ে আসো প্রত্যেকটি এলাকার একটা এরিয়া ঠিক করে দিয়েছে যে অমুক মানে বিভিন্ন এলাকায় এতটুকু দূরত্বের এলাকা থেকে একমুঠ এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি এটা সুখে দেখব নাকের কাছে নিয়ে তাহ তারা বিভিন্ন জায়গা থেকে এক মুষ্টি করে মাটি নিয়ে তার কাছে গেল ফে সুখে দেখলো ফল হে বুকা পাওয়া গেছে একজন যার খোঁজে আমরা এতক্ষণ রিসার্চ করতেছি একজন পাওয়া গেছে আসির আসার কথা এসে গেছে তোমাদের এই বন্ধু মক্কাতে আসেন তিনি তো এসে গেছেন নাসিবাইন এলাকা থেকে ইরাকে ইরাকের পাশে সেখান থেকে সে সাতজনকে পাঠালো যে এটার হাকিকত আবিষ্কার করা সে কি করে কি সমাচার তার খোঁজ খবর নিয়ে আসো যাও তার আসলো মক্কায় ফুল দেখতে পূর্ণ রসুল্লাহ আলি মসজিদে হারামের ওখানে রাত্রে বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে তাহাজ আদায় করছেন আর ইয়াকল কোরআন একটি উঁচু আওয়াজে তিনি কোরআন তেলাওত করছেন তাহাজের মধ্যে আলাল তারা এমন কাছে এসে শুনলো কি রে এত সুন্দর জিনিস জীবনেও তো নাই এত মজা এর মধ্যে একদম কাছে এসে তারা শুনলো হাতটা ক্যাদ কেলা কে লি হুম তুসি তাদের একেবারে ফুসফুসানি এবং তাদের শরীরে টাচ অলমোস্ট ওনার গায়ে লেগে যাওয়ার কথা তারা এত কাছে এসে শুনছে তখন তারা এই খবর নিয়ে দৌড়ে চলে গেল তাদের এলাকায় রসুলি সালামা তখন আল্লাহ এই খবর দিয়ে রসুল্লাহলামকে জানালেন আপনি যে গত রাত্রে তাহা এবং তারা এলাকায় গিয়ে আবার লোকদেরকে এই সব কাহিনী বলেছে তাদেরকে দাওয়া দিয়েছে পরে তারা বেরা আবার এসেছে বিভিন্ন ওকেশনে রসল দিন শিখতে এবং ওনাকে দাওয়া দিয়ে একবার তাদের এলাকা ইনভাইট করে নিয়ে গেছে যাই এখন আমরা আবার আসি যে এই ঘটনার পরে তাদের কনভার্সেশন জিনদের বাকি কমের কাছে এখনো চলতেছে তারা তাদের এই বক্তৃতা কন্টিনিউ করছে মিননা আমাদের মধ্যে কিছু লোক অবশ্য নেককার ছিল কিন্তু কিছু লোক আমাদের মধ্যে উল্টাপাল্টা ক্রিমিনালও ছিল এবং এরকমই ছিল মেজরিটি স্বাভাবিকভাবে কোন না তোরা তাকে দাদা আমরা বিভিন্ন দলে উপরিক মেথোডলজিতে আমরা বিভক্ত হয়ে আছি আমাদের কাছে গেলে আমরা আসল তরিকায় থাকবো তাহলে দিনদের মধ্যেও কিছু দিনের দিনদার লোক ছিল ওই সময় যেমন মুসলমানদের মধ্যে ছিল মানে মানুষদের মধ্যে ছিল মক্কা শরীফে আবু জহাল আবুল হাবের এ সেরেক চর্চা হওয়ার সময় ছিল আহনাফ বলা হতো মানে এবং ইব্রাহিম করেছে আবার কেউ কেউ ইসা আলাহিসের মূসা কিছু ইনফরমেশনের উপরে থাকার চেষ্টা করেছে সেরেকের দিকে যায়নি রসুল্লাহ সাল্লাহ দুনিয়াতে আসার আগে যদিও মেজরিটি মানুষ সেরেকের দিকে চলে গেছে জিন্দের মধ্যে কিছু লোক পাওয়া গেছে তারা ওই তাদের মধ্যে কিছু মুসলিম ছিল তাদের লাইনে তারা কিছু সলেহ পাওয়া গেছে কিন্তু অধিকাংশ লোক তাদের মধ্যে কুফুরি শরেখ এবং ফুজুরের পন্থায় চলে গিয়েছে এবং তারা বিভিন্ন দলে উপদলে বিভিন্ন তরিকায় বিভিন্ন মিল্তে কালচারে তারা বিভক্ত হয়ে গিয়েছে আমরা এই অবস্থায় ছিলাম এখন আমরা বুঝে ফেলেছি আমাদের আমরা যে অপরাধ করেছি সে কুফুরি দিকে চলে গিয়েছি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে তখন শাস্তি দেবেন আমরা কোন জিনিস আল্লাহকে আমাদেরকে আজাব দেওয়া থেকে আটকাতে পারবে না যে এবং আ আমরা তখন কোরআন শুনেছি যেই ব্যক্তি আল্লাহ তালা তার রবের উপর ইমান আনবে আল্লাহ তালা তাকে এমন ভাবে যাজা এবং পুরস্কার দান করবেন যে তাকে কোন রকমের ঠকাবেন না কমাবেন না তার প্রতি কোন ধরণের বেইস হবে না আল্লাহ তালা তাকে সব কিছু থেকে মুক্তি দেবেন বাঁচিয়ে দেবেন পার করে দেবেন আমাদের মধ্যে কিছু এখন মুসলিম হয়ে গিয়েছি আর কিছু আমাদের মধ্যে এখনো জালিম রয়ে গেছে যারা ইনসাফ কায়ে করি না যারা সীমা লঙ্ঘন করি যেই ব্যক্তি ইসলাম কবুল করবে এবং সেই ব্যক্তি শেরেকের মতো জুলুম থেকে সরে আসবে সেই ব্যক্তি সত্যি অত্যন্ত সঠিক রাস্তা এখতিয়ার করতে সক্ষম হলো ভালো রাস্তা সে গ্রহণ করে ফেললো হেদায়তে রাস্তায় এসে গেল। রাস্তায় থাকলো সবচেয়ে বড় জুলটা যারা এই রাস্তায় থাকলো এটা বড় জুলুম আল্লাহ তালার সঙ্গে শরীর জোগাড় করা এবং সেখান থেকে কত ফেসকে ফুজুরির জুলুমে তারা চলে যাবে এই জুলুমের রাস্তায় যারা থাকলো তারা জাহান নামের হয়ে যাবে জাহান নামের হবে হাতব তাদেরকে আমি খুব ভালো সুপ্রিয় পানি পান করাবো অর্থাৎ তাদেরকে রেজেকের আমি প্রশস্তি দান করবো এটা তাদের পরীক্ষা হবে বেশি রেজেক পেলে আরাম আয়সে জিন্দিগি তারা দাপন করতে পারবে কিন্তু পরীক্ষা আছে আলহামদুল্লাহ নিয়ামতের কারণ হবে তো যারা এই সঠিক রাস্তায় ইস্তেকা করবে ইসলামের তরিকা চলবে তাদের জন্য আল্লাহ তালা দুনিয়ার মধ্যে রেজেকের কোষা দিগিয়ে দিবেন মানুষের অভাব অনটন আল্লাহতালা দূর করে দেবেন মানুষের জন্য আরাম আয়সের জিন্দিগুলি যে কষ্ট কম হবে দুঃখ কষ্ট কম হবে পরীক্ষা নিরীক্ষা কম হবে আর আরেকটি অর্থ আছে তারা যদি আহ উল্টা রাস্তায় চলে যেটা মানে দলালের তরিকা চলে যে তরিকা এখন আছে ওই তরিকায় তারা একেবারে মজবুত হয়ে থাকে যে না আমাদের বাপ দাদার তরিকা ছেড়ে আমরা ইসলামের তরীকে আসবো না এটাও যদি একটা তফসিল এসেছে এটা যদি হয় তাহলে আমি তাদেরকে রেজেক বাড়াই দেবো ঠিকই কিন্তু সেই রেজেক তাদের অকল্যাণের কারণ হয়ে যাবে টাকা পয়সা বেশি পড়লে মানুষ নাফরবাণি বেশি করবে আরবদের যখন টাকা পয়সা কম ছিল তখন একটু ভালোই দিনদারি ছিল এখন যখন টাকা পয়সা বেশি হয়ে গেছে পেট্রোলের সস্তা পয়সা এসে এখন দিনদারি বেড়ে গেছে না কমে গেছে কমে গেছে আমাদের সমাজে শুধু আরবদের না আমাদের সমাজ যাদের পয়সা করি আগে কম ছিল মোটামুটি একটু কন্ট্রোল ছিল পয়সা করি বেশি হয়ে গেলে এখন নাফর বাড়ে না কমে নাফর বেড়ে যায় নিনাফত না হমফি উভয় ক্ষেত্রে নাফরমানি বেড়ে যায় ওই আরে আনবি আর যেই ব্যক্তি এরকম করে দুনিয়ার মধ্যে তার টাকা পয়সা রেজেকার একটু প্রশস্ততা পেয়ে যদি সীমা লঙ্ঘন করে নাফর বাড়িয়ে দেয় আল্লাহ তালা কে স্মরণ করে না আল্লাহ রাস্তায় চলে না আল্লাহকে ডাকে না তাকে আল্লাহ তালা কঠিন আজাবের মধ্যে ঢুকিয়ে দেবেন যে আজাব তাকে নিস্তার দেবে না শান্তি পাবে না তার জীবনে রেস্ট আসবে না তার জীবনে অশান্তি পর অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেই থাকবে এবং এটা আমরা দেখি মানুষ যখন আল্লাহ হয়ে যায় তার কয়েক দিন খুব আস্তে আস্তে তার পরীক্ষার পরে পরে তার জীবন হয়ে যায়। তো এভাবে আল্লাহ তালা কথা আসলো ওই জিন্দের দাবাতি কাজ ওইখানে শেষ হয়ে গেল এরপরে আল্লাহ তালা নিজে কিছু কথা এখানে শুরু করে দিলেন আমাদের জন্য তিনি এখানে কিছু মেসেজ দিচ্ছে আল্লাহ হচ্ছে দেখো মসজিদ আল্লাহ তালার জন্য বানানো হয়েছে এই মসজিদে আল্লাহ তালা সারা আর কাউকে ডেকে না কাউকে শরিক করো না কিন্তু মক্কা শরীফে আল্লাহ তালা শরীফ কয়টা নিয়ে বসানো হয়েছে কতগুলা মূর্তি ষাটটি মূর্তি হ্যাঁ আল্লাহ তালা বলেছেন আল্লাহ কিন্তু তারা সেরেক নিয়ে ঢুকিয়ে দিয়েছে আর যখন আল্লাহ তালা এই নবী এসে তাদেরকে দিনের দাওয়া দিলেন তারা তখন উল্টা দিকে দিনের এই নবীর উপর আক্রমণ শুরু করে দিয়েছে সেখানে রসুল সাল আলহিউ ব্যাপারে আরো কথাবার্তা আসছে যে তিনি কিভাবে দায়িত্ব পালন করবেন এবং ওনার সঙ্গে নাফর মনে করলে কি শাস্তি আসবে সুরাজ জিনের বাকি অংশটুকু তাফসির ইনশাআ আল্লাহ তালা আমরা আগামী সপ্তাহে শুনব আজকে আমরা এখানে সমাপ্ত করবো আল্লাহ